মুমিনের আর আমানতের খেয়ানত করা মুনাফিকের বৈশিষ্ট্য প্রকৃত পক্ষে যার মধ্যে আমান উদ্দারিতা নেই সে মূলত সত্যিকারের মুমিন নয় মুসনাদে আহমদ ও সোহে ইবনে হেব্বানে আনাসর আল্লাহ তালান হতে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন লাহ ও দিন আলীমান্লা আহ যার আমানিতা নেই তার ইমান নেই আর যার বিশ্বস্ততা নেই তার কোন দিন নেই নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানত সমূহ তার হকদারকে আদায় করে দিবে অপরের কায়াতে এবং জেনে শুনে নিজেদের আমানতের খেয়ানত করোনা সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে রাসুল্লাহ আলি সাল্লাম বলেন তোমার নিকট কেউ আমানত রাখলে তুমি তা পূর্ণ করে দাও আর তোমার সাথে কেউ খেয়ানত করলে তুমি তার সাথে খেয়ানত করো না রাসুল্লাহ সাল আলী সাল্লামের এই মোবারক গুণের কথা তো আমরা সকলেই জানি তার বিশ্বস্ততা ও আমানদারিতায় মুগ্ধ হয়ে মক্কার কাফের মুশ্রিকরাও তাকে আল আমিন বলে সম্বোধন করত। তার নবুয়ের আগেও পড়ে সব সময় তাকেই তারা সবচেয়ে উত্তম আমান হিসেবে জানত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 উপস্থিতি আসুন আমরা আমানত রক্ষাকারীর ব্যাপারে সেই মহামানবের আমার নিকট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 আবু হাদি থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন লিসান। তোমরা আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব নাও আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব আমি বললাম হিয়াল রসুল সেগুলো কি তিনি বললেন তোমাদের মধ্যে যদি চারটি জিনিস থাকে তাহলে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চলে গেলেও তোমাদের কোনো ক্ষতি নেই যেমন আমানত তেমনি ভাবে আমাদের প্রত্যেকের উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথ আদায় করাও আমাদের জন্য আমানত স্বরূপ কেউ তার দায়িত্ব পালনে অবহেলা বা ত্রুটি করলে সে অবশ্যই আমানতের খেয়ানত করলো এটা তার জিজ্ঞাসাবাদ করা হবে তার উপর অর্পিত আমানত সম্পর্কে আল্লাহ সুবাহিকা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 করবে ঠিক বর্ণিত হয়েছে তিনি বলেন আমি রাসুল সাল্লাম কে বললাম إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها يا الله الرسول أما كي كي كوني لكار غورنوري شبه نيوك دبنا أبو زر رضي الله تعالى قال تيني تار حد ييه أمار كاده هكاد كورلين وأتو بر بولين يا أبو زر تمي دوربول أرهتك تأمانوت تا نشي إتا كي أمو تردين أبومان ولانشونار كارون هبه তবে যে ব্যক্তি এর হক আদায় করবে এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে ভাবে পালন করবে তার বিষয়টি ভিন্ন হয়েছে তিনি বলেন আমান উদ্দার লোক পাঠাবো অতপর সকলেই এর জন্য ঘাড় উঁচু করে ছিল। অর্থাৎ সকলেই মাথা উঁচু করে রাসুল সাল আলী হোসাল্লামের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল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 কারা বর্তমানে রাষ্ট্র পরিচালনার পদ পদবিতে বসে আছে বর্তমানে সততা আমানতদারিতা আর যোগ্যতার ভিত্তিতে দায়িত্বে নিয়োগ দেওয়া হয় না নিয়োগ চলে ঘুষার সম্পর্কে টানে এজন্যই দেখা যাচ্ছে, রাষ্ট্রের প্রতিটি পদে পদে দুর্নীতি আর আত্মসাতের মাত্রা বাড়ছে। জনগণের সম্পদ কুক্ষিগত করার প্রতিযোগিতা চলছে ক্ষমতাসীনরা নিজেদের অযোগ্য অথর্ব লোকদের পদপদবি দিয়ে সাধারণ মানুষদের নানান ভোগান্তির সম্মুখীন করছে মানুষের মাঝে আমানতদারিতা না থাকায় আজ ভেজাল বাজার ভরে গেছে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 যা শরীয়তের প্রতিটি আদেশ ও নিষেদের সাথে গভর্নর পালনে উদ্দার হতে হবে হবে কে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তাকে মজলিশে সুরার সদস্যকে বাহিনীর আমিরকে রাষ্ট্রদূত মুসল্লি রোজাদার হাজি জাকাত আদায়কারী ও দায়ীকে আমান হতে হবে ছাত্রকে কে শিক্ষককে আমান হতে হবে সাদাকা সংগ্রহকারীকে কে গনিমতের মাল সংগ্রহকারীকে অনুবাদককে শেয়ার হতে হবে বাড়ির ভরাটে কে এবং দারুল খিলাফতের প্রধানকে এবং তার অধীনস্থ সকল সেক্টর প্রধানকে আমান হতে হবে পত্রিকার মালিক সম্পাদক ও সাংবাদিককে প্রচারক ও রিপোর্টার কে লেখক ও প্রকাশক কে ক্রেতাকে বিক্রেতাকে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 জেনে রেখো তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকলকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে আসুন কর্তব্য পালনে অন্যের সম্পদ সংরক্ষণে জবাবদিহি তার কথা স্মরণ রেখে প্রতিটি কাজ যথাযথ আঞ্জাম দেই আল্লা সুবাহ আমাদের পরিপূর্ণ আমান হওয়ার তৌফিক দান করুন رب العالمين